সম্মানিত দর্শক বৃন্দ দূরে কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফরাত এই গ্রন্থটি নিয়ে যা সংক্ষেপে আমরা বলে থাকি ইমাম তহাবির আকিদা ইমাম তহাবির আকিদা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আমরা তার এই গ্রন্থটি পাঠ করছিলাম এবং ব্যাখ্যা করছিলাম দর্শকবিন্দু আমাদের ইমাম তাহিদুর রুবিয়া সম্পর্কে আলোচনা করেছেন সেখানে তিনি কিছু কথা বলেছেন যে কথাগুলো আমরা ব্যাখ্যা করছি তিনি বলেছেন প্রথমে ইনল্লাহ ওয়াহেদুল্লাহ শরী কালাহু আল্লাহ তালা একক সত্তা এক তার কোন শরিক নেই কারা তার সাথে আল্লাহর সাথে শরিক করে তার রুবিতে কারা শরিক করে আল্লাহ তালার রুবিতে তারাই শরিক করে যারা আল্লাহ তালা আল্লাহ তালার আফালগুলিকে অস্বীকার করে আল্লাহ তালার কি কর্মগুলিকে অস্বীকার করে যারা আখেরাত অস্বীকার করে কবরে আজাব দিবে না বলে अथवा जरा आल्ला रसुल -गुन कर आल्ला तला के अस्वीकार करा सबाई आल्लास्वीकार कर रविस्कार कर दावी परिपूर्ण सत्ता सबकिम क्योंकि जरा अस्वीकार कर अर्थ हम एक अंश अस्वीकार कर अर्थ हे रब हिस माना रब हिस माना सूतरा देखते पासी अनेक मानसे अल्लाह तार रही कर विशेषकर तथा कथित जरा दार्शनिकारा रही अस्वीकार करी पृथ्वी विभिन्न भाव तरह एक एक जन एक दर्शन क्यों बे मूल हटि पानी क्यों बार मूल हम बतास क्यों मूल हम आगुन क्यों मूल हिन्न रकम त তারা বিভিন্ন রকম তারা সন্দেহে নিপতিত আল্লাহ তালা যার জন্য নূরের ব্যবস্থা করেন সে কখন নূর পাবে আলো পাবে না এই দার্শনিকরা সবই পদ নিপতিত তারা কোনোদিন প্রবীয় হেদায়ত পায়নি তারা কখনো কখনো আল্লাহকে নাম দিয়েছেন আকলা উনি নাম দিয়েছেন বিবে আসল হচ্ছে এই শক্তি বিভিন্ন রকমের দর্শন তৈরি হবে কিন্তু কেউই আল্লাহ তালা সম্পর্কে সঠিক ধারণা করতে পারেনি এবং তারা তালাকে আল্লাহ তালা মানতে পারেনি এই দার্শনিকরা সবচেয়ে বেশি বিভ্রান্ত দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে তাসাউ যারা তারা আল্লাহ তালাকে আলাদা সত্তা স্বীকার করে না তাদের অনেকে আল্লাহ আল্লাহ তার সৃষ্টির আলাদা সত্তা নয় সৃষ্টির ওয়াহের অথবা তারা বলে অহংবাদ সোহংবাদ তাদের মধ্যে কেউ কেউ মনে করে আল্লাহ তালা বন্দার মধ্যে প্রবৃত্ত হন অথবা কেউ কেউ মনে করে বন্দা আল্লাহর মধ্যে আল্লাহর ভিতরে প্রবেশ করেন এতে ইহাদ বলে কেউ কেউ হলুল বলে যেমন হুসাইনবিন হাল্লা হলুরে বিশ্বাসে ছিল ইবনা আরবি সে বিশ্বাসী ছিল যে সবকিছু একই সত্তা অর্থাৎ এমন কি তাকে এমন সবকিছু মানুষ গরু সাগর আল্লাহ সব একই এমন কি তাকে যখন জিজ্ঞাসা করেছিল কোন একদিন যে মানুষ হালাল হারাম বিবেচনা বিবেচনা করে কি করে সে বললো তোমাদের মতো হালাল হারাম আমার কাছে হালাল হারাম বলতে আল্লাহ কিছু নেই নজি অনুরূপ ইবনে সাম তাকে এক জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই মরা কুকুরটাও কি আমাদের রব সে বললো যে মহাল হু না সেখানে আবার দ্বিতীয় কে যখন কেন চিন্তা করতেছো তুমি অর্থাৎ দ্বিতীয় চিন্তা করার কোন সুযোগ নাই এই জিনিসগুলো সবই তথাকথিত আল্লাহ হয়ে গেছে এই বিভিন্ন মানুষের ভিতরে তারা যারা আল্লাহ তালাকে সব জায়গায় বিরাজমান মনে করে সত্তায় বিরাজমান মনে করে তারা এই শিরকের ভিতরে লিপ্ত অর্থাৎ তারা ওয়াহেদুল্লা শারি কেলাহ এই আমাদের ইমাম যে বলেছেন আল্লাহ তালা জন্য শরীর যাবে না जन कर सत्ता स्रस्टा सृष्टि एकाकार आर्कीिप्त जरा मन आलदा सत्ता नहीं अर्थात एक स्रस्टा निर्देश तैरी आगे मैटरियलिजम जरा विश्व अर्थात जरा मन सबको कह क्योंकि अस्तित्व आसें जरा मन तब शीलिप्त आल्ला तलाकी लिप्त मध्य के आल्हा स्वीकार करना शीर्क लिप्त मन करते कारण्ला स्रष्टा लीन हो जाए स्रष्टा फाना फिल्ला जाए बा काल्ला जाए प्रत्येक आल्ला तला शीर्की लिप्त यह जितियों शीर्क मानुषे भर्ती हुए सारा दुनिया এই শিরিখ থেকে আমাদের বাঁচতে হবে আমাদের ইমাম নেই রবের কোন রবি মালিক নেই কোরআন একাডেমি আল্লাহ জন্য উল্লেখ করেছেন এক জায়গাতে সুরাজ সাবার বাইশ নম্বর একটি গুরুত্বপূর্ণ তথা উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ একটি কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে যারা আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত করে অর্থাৎ ওই সত্তাগুলো তার অবহার যোগ্য না কারণ আল্লাহতালার এই জমিনে তার মতো আর কেউ নেই তার এই মালিকানার ভিতরে অংশীদারিত্ব নেই এবং অংশীদারিত্বও নেই এবং তার কারো আল্লাহ তালার এই এখানে আল্লাহর অনুবাদ কেউ সুপারিশ করার অধিকারই নেই সাধারণত দুনিয়াতে মানুষ একই পর্যায়ের হলে মনে করে যে একই পর্যায়ের আছে আরেকজন সেটাও নাই আল্লাহ করেছেন এমন বলেছেন যে তার মত কোন সহযোগিতার প্রয়োজন হয় না তার কোন সহযোগিতার প্রয়োজন হয় আরেকজন থাকার কোন প্রশ্নই আসে না আবার আল্লাহ তালা বলেছেন যে এমন কেউ নেই যে তার কাছে সুপারিশ করে তার অনুমতি বেদিত তাহলে গেলে নেই একমাত্র আল্লাহ তালাই রয়েছে সুরেশাবার বাইসমাল এটা সেটা উল্লেখ করে দিয়েছেন তাহলে আল্লাহ তালা কোন রহবিয়তে তার কোনো শরীর সাব্যস্ত করা যাবে না এখানে যারা শরীর সাব্যস্ত করেছে আমরা বলেছিলাম গত পর্বে আলোচনায় আমরা বলেছিলাম যে এই জায়গাতে शिक सब्यस्त कर खूब मुस्टिमय कि मानुष पूर्व बेकार क्योंकि बर्तमान जुड़े अनेक बेसि तर संख्या ना जेने सरसरी नास्तिकता अवलम्बन करते अने मन कर आल्ला तला सम्पर्क सठीक धारणा पार कारण स्रष्टा के एका कर देख से आलदा सत्ता सब्यस्त करें अथवा स्रष्टा सृष्टि प्रविष्ट हो मन कर যেমন মনে করছে নাসুত তারা মনে করে যে স্রষ্টাগত স্রষ্টা সৃষ্টিতে মিশে গেছে এই জাতীয় ধারণা যারা করছে অথবা যারা তথাগর পন্থীরা তারা যে সমস্ত বিশ্বাস করে এগুলি সবই বর্তমান যুগের অতিরিক্ত বিভ্রান্তি যা আগে কখনো প্রচলিত ছিল না আগে প্রচলিত ছিল সরাসরি নাস্তিক না আল্লাহর উপর বিশ্বাসী মানুষ ছিল তবে এই যুগের সিরিক এদিক থেকে অনেক বেশি পরিমাণ বেশি প্রসার লাভ করেছে কারণ তারা বেশি বেশি করে তার শিরিক করছে এবং তার না জেনে শিরিক করছে অনেক সময় তারা জানে না বিষয়টি যে তারা সিরকি লিপ্ত রয়েছে কারণ সঠিক ইমানের দশ তারা কখনো পায়নি এবং তারা সেই ইমান সম্পর্কে শিখতে পারেনি আমাদের ইমাম এরপর বলছেন ওলা আশাইজুহু গুরুত্বপূর্ণ একটি কথা ওলা আশাই ওর যে কোনো কিছু তাকে আল্লাহ তালাকে অপারগ করে দিতে পারে না অর্থাৎ তিনি যা চান তাই হয় তাকে কোনো কিছু অপারো করে দিতে পারেনা স্রষ্টা যিনি হবেন রব যিনি হবেন তাকে কেউ অপারো করতে পারবেন তিনি আল্লাহ তুজুজাহ সেই আল্লাহ এমন নয় যে তাকে দুনিয়ার কোনো কিছু বা কোনো কিছু তাকে করতে অপারক হয়ে যাবে বা কেউ তাকে অপারো করে দিবে এমন কিছু দুনিয়াতে নাই দুনিয়াতে নাই ফিসা করতে সক্ষম এবং চুয়াল্লিশ নম্বর আল্লাহ তালা তা বলেছেন যে তিনি সবকিছু সম্পর্কে জানেন আর যিনি সবকিছু ক্ষমতা রাখেন দুই জিনিসের কারণে মানুষের সাধারণত অপারগ একটা না জানা আর লোক অক্ষম হওয়া আল্লাহ তালা আলিম এবং কাদির আল্লাহ তালা ইস্যুর এই আয়তের শেষে উল্লেখ করে দিয়েছেন সুতরাং যিনি আলিম এবং কাদির যিনি সবকিছু জানেন মানুষের কোথায় কি করেছে কোন জায়গায় কি দিয়েছেন তিনি শুধু জানেন কাদির তিনি সর্বক্ষম সুতরাং তিনি কখনো তাকে কে অপারোপ করতে পারবে না এমন এক সত্তা তিনি আমাদের রব আমাদের ইমাম এই কথাটি উল্লেখ করেছেন এই আয়ত্তির আয়ত্তির ভাবার্থী উল্লেখ করে বলেছেন ওয়াল সেইজুহু এবং কোনো কিছু তাকে অপারোপ করে দিতে পারে না অনেক কিছু অপারোপ করতে পারে না সুতরাং আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব ইতের রবু বিয় করতে হলে এর বিপরীতটা সাব্যস্ত করতে হবে যে তিনি সবকিছু করতে সক্ষম কোন কিছু কোনো কিছু অপারক করতে কোনো কিছু তাকে অপারো করিতে পারেনা কোরআনকারী আল্লাহ তালা সংক্ষেপে এই কথাটি বলেছেন অন্যান্য সুরাতে আল্লাহ বিশেষ করে সুরা এখলা সহ আল্লাহ বলেছেন আল্লাহাম সমাজ শব্দের অর্থ হচ্ছে সবাই তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন অর্থাৎ তিনি কারণ তার যা তিনি ইচ্ছা করেন তা বাস্তবায়নে কারো মুখাপেক্ষী নন কিন্তু সমস্ত মানুষ তারই সমস্ত সৃষ্টিগুল আল্লাহ তালার মুখাপেক্ষী এটাই হচ্ছে সমাজের অর্থ সমস্ত সৃষ্টিগুল আল্লাহ তালার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন সুতরাং কোনো কিছুই আল্লাহ তালাকে অপারোগ করে দিতে পারে না কোনো কিছু আল্লাহ তালাকে অপারোগ করতে পারে না কারণ এই জিনিসটা কোরআনের কারিমে অন্য আয় তা আল্লাহ তালা বলেছেন যেমন সুরা বাকারা বাঁকরার বিখ্যাত সে আয়াতটি যাকে আমরা বলে থাকি সেখানে আল্লাহ হ্যাপ করতে সংরক্ষণ করতে তার কোন কষ্ট হয় না তার কোনো কষ্ট হয় না আবার আল্লাহ বলেছেন সুরা বাঁকরার একই এই মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাহু তোমরা নম তা কোনো তন্দ্রাও পায় না ঘুমও পায় না কারণ যার তন্দ্র যাকে তন্দ্রা ও ঘুম পায় তিনি অপারক মানুষ সাধারণত যে কোনো প্রাণী যখন যখন আর কর্মক্ষমতা হারিয়ে ফেলে তখন সে ঘুমিয়ে আবার কর্মক্ষমতা বাড়িয়ে নিতে চেষ্টা করে ঘুমানো আসে দুর্বলতার কারণে কিন্তু আল্লাহ তাহু সিনা তুমান তার কোনো ঘুম অথবা তার কোন তন্দ্রা পায় না তাকে কোনো তন্দ্রা পায় না আবার আল্লাহ তামিদল তার যিনি জন্ম দেন না এবং জন্ম তিনি জন্মগ্রহণ করেননি মানুষ কেন দেয় সে বেঁচে থাকতে ইচ্ছা করে তার ইচ্ছা হচ্ছে মানুষ যেভাবে চিন্তা করে থাকে আহাদ এসব প্রমাণ করছে কোরআনে কারিম কোরআনে কারিম সাদিছে যখনই কোন এমন কোন গুণাগুণ আসছে যে গুণাগুন বুঝা যাচ্ছে আল্লাহ তালা যেন এই খারাপ গুণগুলাই নাই এর অর্থ হচ্ছে এর বিপরীতটা কামাল পরিপূর্ণ গুণাগুণ তার জন্য সাব্যস্ত হবে অর্থাৎ শুধু শুধু আল্লাহ তালা আপনি খারাপ নন আপনি এই নন আপনি এই নন এইভাবে বলা এটা জাহাজ নেই যেটুকু আল্লাহ বলছে যে লাউ জমিন সেই কোন কিছু অপারক করে যাবেন হ্যাঁ এর অর্থ হচ্ছে দুনিয়ার সবকিছু তিনি করতে সক্ষম বিপরীতটা সাব্যস্ত করতে হবে অহু আলা কুল্লি সেই ইন কাদিম তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান সুতরাং তাহিদুর সাব্যস্ত হলে তাহিদুর সাব্যস্ত করতে হলে আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে হুসাই তিনি যা ইচ্ছা তা করতে সক্ষম তিনি তাহার সক্ষমতার কারণে নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন সক্ষমতার কারণে যেহেতু তিনি সক্ষম সেহেতু তিনি আখের পরবর্তী মৃত্যু পরবর্তী জীবন তিনি সাব্যস্ত করেছেন তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি সেটা করবেন এবং তিনি সক্ষমতার কারণে রাসুল পাঠিয়েছেন সক্ষমতার কারণে কিতাব পাঠিয়েছেন এবং সক্ষমতার কারণে তার নেককার বন্দাদের জান্নাত দিবেন সক্ষমতার কারণে তিনি তার বদকার বন্দাদেরকে জাহান্নাম দিবেন এ সবই প্রমাণ করে যে রবি থেকে যে আল্লাহতাল হচ্ছেন স্রষ্টা তিনি সবকিছুর মালিক তিনি সবকিছুর রাজে ক্রেজিক দেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন এই নিয়ন্ত্রণ ক্ষমতা যদি না থাকতো তিনি রব হতে পারতেন না তিনি রব হতেন না এজন্য নিয়ন্ত্রণের একমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ আর কেউ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। ভালো মন্দ যা আপনি চাইবেন আল্লাহর কাছে তিনি শুধু দিতে পারেন আর কেউ আপনাকে তা থেকে তা দিতে পারে না পারেনা একজন মানুষ আল্লাহকে সবসময় মনে করবে যে তিনি একমাত্র স্রষ্টা তিনি আমার জিজ্ঞাতা তিনি আমার তিনি আমার মালিক এবং তিনি আমার সবকিছু নিয়ন্ত্রক আমার আর কোন নিয়ন্ত্রক নেই যদি অন্য কোনো নিয়ন্ত্রক মানি তখন আমি শিরকি লিপ্ত হব। এটি হচ্ছে আমাদের ইমামের কথা আল্লাহ সৈয়ুহ তিন বলছেন তারপর তিনি কিছু কথা বলেছেন রুবীয়ত সম্পর্কে সেই জিনিসগুলো আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন তিনি বলেছেন দেখুন তিনি কিন্তু আল্লাহ এখানে একসাথে যেটা লাগবে প্রথমে তিনি বলেছেন লাজুহু অর্থাৎ এটাই হচ্ছে যে আল্লাহ তালা যে তিনি সবকিছু নিয়ন্ত্রক সেটা সাব্যস্ত করলেন এখন বলতেছেন খালকুমবেলা হাজা তিনি খালেক তিনি একমাত্র স্রষ্টা বেলা তার এগুলি কোন প্রয়োজন নেই সৃষ্টি করেছেন তার কোনো কিছু কুম আুম আহসানু আমলা কি আমল করেছিল পরীক্ষা করার জন্য তিনি সৃষ্টি করেছেন তার কোন প্রয়োজনে নয় তিনি বলেছেন মা হালফতুল জিনা উলিনিয় জিন এবং ইন্সকে শুধু আমার এবার জন্য সৃষ্টি করেছি তিনি সবকিছু সবকিছুর মালিক তাহার তিনি শুধুমাত্র রিজিক দেন একথাটা আল্লাহ তালা বলে দিয়েছেন অর্থাৎ তার কোনো প্রয়োজনে তিনি সৃষ্টি করেননি আমাদেরকে তিনি জান্নাত দিয়ে ধন্য করার জন্য তিনি সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার বান্ধা হিসাবে গ্রহণ করার জন্য সম্মানিত করা জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর তৃতীয়ত তার তিনি আমাদের বলছেন। তারপর উনা তিনি রিজিক দেন, রকমের ব্যতীত কোন রকমের পূর্ব নির্ধারিত কোন কিছু তার অন্য কোন মাধ্যমে পেতে হবে এরকম কোন মাধ্যম ব্যথী তিনি আমাদের রিজিক দেন যে মাধ্যমের কারণে কারো মাধ্যম কারো কাছ থেকে আনতে হবে কোন কারোর কাছ থেকে সহযোগিতা নিতে হবে এমন কোন কিছু সহযোগিতা ছাড়াই তিনি আমাদের রিজি প্রদান করেন রিজি রাজাক আল্লাহ তালা যে তিনি রাজাক একজন খালেক হবেন তিনি যে রাজেক হবেন তিনি যে তিনি যে সবকিছু নিয়ন্ত্রক হবেন এটা আমাদের কাছে তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন যে একজন রব হতে হলে এই গুণগুলি তার থাকবে যেমন তার কিতাবে তিনি উল্লেখ করেছেন তারপর তিনি বলেছেন লাইসা মু খালকি ইস্তাফাদেক আগে থেকেই তিনি খালেক তিনি স্রষ্টা তিনি স্রষ্টা সবসময়ই ছিলেন কোন সময় তার সৃষ্টি সৃষ্টি থেকে তিনি মুক্ত থাকেননি আমাদের সৃষ্টি করে তিনি খালেক হয়েছেন একথা বলার কোন সুযোগ নেই কারণ আল্লাহ সবসময় এই গুণ সৃষ্টি করার গুণ তারা যখন ইচ্ছা করেন এটাকে বলা হয় কাদিম্ন হাদ সুল যে এই প্রকার তিনি আগে থেকে আছেন আবার যখন তিনি ইচ্ছা করেন ফাঁল্লিমা ই তখন তিনি আবার সৃষ্টি করেন ইয়ুকুমা ইয়সা আল্লাহ বলছেন আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি আদমকে সৃষ্টি করেছেন যখন তার আগে অন্যদের সৃষ্টি করেছেন স্রষ্টা তিনি তখনও ছিলেন এর আগেও তিনি স্রষ্টা আদমকে সৃষ্টি করার সৃষ্টি করার পরও তিনি স্রষ্টা এখনও তিনি স্রষ্টা আদমকে সৃষ্টি করে তিনি স্রষ্টা নাম পাননি এর আগে তিনি স্রষ্টা ছিলেন অর্থাৎ স্রষ্টা গুণটা তার প্রাচীন গুণ এটা আমাদের মনে রাখতে হবে যখন থেকে তিনি রব তখন তিনি তিনি স্রষ্টাও আবার আমাদের ইমাম বলছেন যে আমাদের সৃষ্টিক সৃষ্টি করার আগেও তিনি স্রষ্টা নামে তার নামটা থাকবে আবার ওলা বা ইস্তাফাদী যে তিনি নব সৃষ্টিকারী আমরা বাড়ি নামটা দিয়ে থাকি আল্লাহ তালা নব নতুন ভদ্যে সৃষ্টি করেছেন সবকিছু সৃষ্টি করেছেন এটা তিনি বাড়িয়া ষষ্ঠিকূল সৃষ্টির পরে নতুনভাবে সৃষ্টি করেছেন এই জন্য তার নাম বাহারি হয় নাই আগে থেকেই তিনি বাহারি তারপরে তিনি আবার নতুন করে তৈরি করেন নতুন করে সৃষ্টি করেন নতুন নব নতুন সৌন্দর্য তৈরি করে সবকিছু নতুনভাবে তৈরি করেন এ বাড়ি তৈরিকারী যে এই তৈরিকারীর নাম তার নতুন হয়নি তিনি আগে থেকেই তিনি এই গুণটা রয়েছে কারণ তিনি রব আর রবের এই গুণগুলো রবের গুণগুলো তিনি যখন থেকে আস তখন থেকে তিনি এই গুণের অধিকারী কিন্তু তিনি লিমা ফাহিম যেহেতু তিনি সময় অনুসারে যখন তিনি যা করার তখন তিনি করেন সেই হিসাবে এই গুণগুলো কাদিম্ন হাদিসুল আহাদ আগে থেকে আছে কিন্তু যখন ইচ্ছা তখন তিনি সেটা বাস্তবায়ন করেন যখন বাস্তবায়ন করেন তখন তিনি খাওয়ালেক আগেও তিনি খাওয়ালেক আবার যখন তিনি যখন তিনি সৃষ্টি করেছিলেন প্রথম তখনও তিনি খালেক এখন সৃষ্টিগুলো করল তিনি খালেক আর এর আগে থেকেও তিনি খালেক তিনি তার তিনি খালেক হওয়াতে সৃষ্টি করাটা তার প্রাচীন গুণ এটা আমাদের ইমাম সে এখানে সাব্যস্ত করছেন আমাদেরকে একজন আমাদেরকেও বিশ্বাস করতে হবে ইমান আনতে হবে যে রব হিসাবে আমাদের আমাদের আল্লাহ রব্ব আলামিন আমাদের রব তিনি যে আমাদের রব তিনি এই গুণাগুণ নতুন করে তার মধ্যে আসেনি আগে থেকেই তিনি এই গুণ অধিকারী ছিলেন এটা আমাদের স্বীকার করে নিতে হবে সমান দর্শক বিন্দু আমরা ইনশাল্লাহ আমাদের রবীন্দ্র ইমাম আরো কিছু গুণাগুন উল্লেখ করেছেন রবের সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ